ইলিয় আল ইয় তু জনৌ আল বিতু অসখর কুম্লাই লবন্নহার সমসল কবর যে তোমাদের জন্য আল্লাহ তালা রাত এবং দিনকে সূর্য এবং চন্দ্রকে একদম নিয়ন্ত্রিত করে দিয়েছেন যেটা তোমাদের কাজে লাগে এইভাবেই ব্যবহৃত হয় এগুলো রাত এবং দিন এই রিমোট কন্ট্রোল যদিও আমাদের হাতে নেই আল্লাহ তালার হাতে কিন্তু যে সাইকেল আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণের কারণ আমাদের ফায়দার কারণ এবং আমরা যদি রাত এবং দিন এইভাবে একটা পর একটা না আসতো তাহলে এক হারা দিন শুধু দিন আর দিনই চলছে অথবা এক হারা রাত চলতেছে আর কোন দিন আসছে না তখন কেমন হতো সে কথাটাও আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন যদি রাত হতো সারমাদান ইলাই আমেল কেয়ামা দিন হতো সারমাদান ইলাই আমল কিয়ামা এক এবার কেয়ামত শুধু রাত আসে দিন নাই। অথবা শুধু দিন আসে রাত নেই তাহলে তোমাদের কি অবস্থা হতো চিন্তা করে দেখেছ কেউ কেউ বলবেন রাত না হলে অসুবিধা নাই দিনে সারা লাইট বেশি থাকবে অসুবিধা কি আপনি যতই চেষ্টা করেন ঘুমানোর জন্য দেখবেন সেই মজার ঘুম আসে না রাতের ঘুম আর দিনের ঘুম কি সমান কখন এবং আল্লাহ তারা রাতকে অন্ধকার করে দিয়ে তার মধ্যে রেখেছেন অনেক মানুষের জন্য সাকান রেখেছেন লেবাস করে দিয়েছেন লাইলা অজালি যেটা দেখা জানা ঢেকে রাখা হয়েছে ঢেকে দিয়েছেন সেটা এই ডার্কনেস কত দরকার কোয়াইটনেস কত দরকার নীরব অন্ধকার এর মধ্যে ঘুমটা ভালো করে গভীর ঘুম আসবে আবার কেউ যদি বলে তারা ফেলে ভালো হয় অসুবিধা নেই যেভাবে যে পরিমানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি আছে দুনিয়াতে রাত দিন বানানো যাওয়া অসুবিধা নাই তা কি হবে সূর্যের আলো পৃথিবীতে কি ফায়দা দিচ্ছে যদি আল্লাহ সূর্যের আলো এভাবে না দেন তাহলে পৃথিবী পঁচে গলে সর্বনাশ হয়ে যাবে কত এই সূর্যের আলোর কারণে অনেক ময়লা আবর্জনার জার্মগুলো নষ্ট হয়ে যায় তা না হলে এগুলো জার্মে ভর্তি হয়ে যেত দূষিত হয়ে যেত সবকিছু তো আল্লাহ তালা সূর্য চন্দ্রকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন রাত এবং দিনকে নিয়ন্ত্রণে এনে দিয়েছেন যে নিয়ন্ত্রিত করে দিয়েছেন এগুলো কখনই আল্লাহ তারা নিয়ন্ত্রণের বাইরে যায় না যে প্রোগ্রাম করে দেওয়া আছে এই প্রোগ্রামের বাইরে তারা করে না এরা হচ্ছে মানে মুসলিম যারা আল্লাহর কথা ঠিক মানে কোনো দিন তারা নাফরমানি করে না একটা দিনে বলে যে আল্লাহ আমি একটু ঘুমাই আসকে একটু পরে আসি একটু ব্রেক নেই বলবে না কিন্তু আমরা এভাবে আল্লাহর মাখলুক গুলোর মতো করি না আল্লাহ আল্লাহলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করে দেখার জন্য আল্লাহ তার হুকুমে নিয়ন্ত্রিত করে দিয়েছেন সেগুলো কোন জায়গা থেকে উঠবে কোথায় ডুববে তাদের কক্ষপথ কোথায় হবে এগুলো সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে ঠিক করে দেওয়া আছে কখনো সেগুলো অসময়ে উঠবে না অসময়ে ডুববে না এবং এগুলোর মধ্যে ফায়দা আছে চন্দ্র সূর্যের ফায়দা আমরা অনেকটা বুঝলাম তো তারার কি ফায়দা আছে ওকে তারা নাফর বা তারা কি ফায়দা দেয় এটা বুঝার জন্যে আল্লাহতালা বলে দিয়েছেন অজাইয়ান্না আমি আকাশকে কি করেছি অজাইয়ান্না সামে আর দুনিয়া দুনিয়ার আকাশকে সৌন্দর্যময় করে দিয়েছি এটা একটা ফাংশন আরো ফাংশন আছে যে অন্ধকার রাতে নাবিকরা যখন ইলেকট্রিসিটি থাকবে না আগের জমান ছিল না রাস্তাঘাট পথিক এবং যারা এক দেশ থেকে আরেক দেশে সফর করতেন নৌভ করতেন তারা তারা দেখে ঠিক করতেন কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম ছাড়াও তারার মতেই কিছু ছোট জিনিস আছে এগুলো হচ্ছে অগ্নিশলাকা যেগুলো শয়তানদেরকে নিক্ষেপ করার জন্য আল্লাহ তারা ব্যবহার করেন এই তিনটি সার্ভিসের কথা এই যে সুন্দর সৃষ্টি বিন্যাস তোমরা দেখেছ এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় অনেক দলিল প্রমাণ আছে ওই সমস্ত কৌমের জন্য যাদের আসলে জ্ঞান বুদ্ধিকে দ্বারা কাজে লাগায় যাদের বিবেক রয়েছে চিন্তা করে চিন্তাশীল লোকজনদের জন্য আর তোমাদের জমিনে যা কিছু ছড়িয়ে দিয়েছেন এগুলো কত কিসিম কত রং বেরঙ্গের আছে জমিনে আল্লাহ তালা কি ছড়িয়ে দিয়েছেন জমিনে মানুষ ছাড়াও আর কি আছে পশু পাখি বিভিন্ন প্রাণীগুলো রয়েছে রয়েছে বিভিন্ন রকমের খনিজ দ্রব্য নিচে যেটা দেখা যায় না সোনা রূপা লোহা দস্তা পিতল এরপরে এখন তো তেল যেটাকে বলা হয় তরল সোনা হ্যাঁ যেটা হচ্ছে অনেক দামি জিনিস এরপর এসব অনেক রকমের মূল্যবান ধাতুগুলো রয়েছে ইউরেনিয়াম থেকে শুরু করে অনেক কিছু আছে এগুলো রেখেছে জামাদাত কত রকমের গাছপালা কত রকমের শাক সবজি কত রকমের ফসল আদি এবং কত রকমের জামাত যেগুলো মানে পাথর থেকে শুরু করে এই জাতীয় অনেক কিছু জমিনে আল্লাহ সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং কোনটাই বেখাপা নয় সবটাই আল্লাহ তালার প্লানের অন্তর্ভুক্ত কত রকমের রং আছে রঙের কোন শেষ নেই মানুষের গায়ের রঙ কত রকম আছে এক একটি রং কত রকম আছে পাখিগুলোর রং কত কালারফুল আছে তাই না এরপরে ফুলগুলোর রং কেমন মনে হয় এত নিখুদভাবে ভাবে কে যেন রং লাগিয়ে দিয়েছে ন্যাচারালি মাটির নিচ থেকে আসলো আর এত রং নিয়ে বের হলো এই সব কিছু কি ইন্নাফি এই সব বিষয়ের মধ্যে আয়তন লেখাও মেয়েদের কারণ অনেক দলিল প্রমাণ চিহ্ন কর্মকিছু প্লানার আছে এর পিছনে ক্রিয়েটার আসে এর পিছনে অর্গানাইজার আসেন বা এই তো জমিনের কথা বললেন এখন উনি আমাদেরকে আল্লাহ তালা করেন এখন বলছেন সাগরের দিকে আস সাগরে কি আছে দেখ সাগর মহাসাগর কি যে পরিমাণ আছে আহুয়াল নদী বাহার যিনি তোমাদের সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন কিভাবে নিয়ন্ত্রণ হলো সেখান থেকে তোমরা তাজা গোষ্ঠ খেতে পারো আর তাজা গোষ্ঠ কোনটা সমুদ্রের মাছ মাছ আর গোস্ত একটা কাছাকাছি আইটেম আর কি শাক থেকে ডিফারেন্ট এই জন্য এটাকে লাখাম বলা হয়েছে লাফাম মানে হচ্ছে গোস্ত মাংস তো যদিও পার্থক্য আছে হোয়াইট মিট এন্ড রেড মিট কিন্তু জিনিসটা শাক সবজির থেকে তো ডিফারেন্ট তাই না দুইটাকে ঢুকানো যায় তো ঢুকেই আল্লাহ বললেন তরিয়া ইয়া খুবই তাজা ফ্রেশ এবং এটা একটা প্রেজ ওয়ার্ড এই এই কথার মধ্যে মাছের প্রশংসা করা হয়েছে মাছের গুনাগুন চলে এসেছে মাছের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন লাহমান তরই আর ফ্রেশ গোষ্ঠ এই তরই শব্দ মানে এই যে আল্লাহ তালা একটা ডেসক্রিপশন দিয়েছেনভ ইউজ করেছেন বিশেষণ ব্যবহার করেছেন এটা দ্বারা বোঝা গেল যে মাছটা গোষ্ঠীর তুলনায় অনেক ভালো এখন মেডিকেল সাইন্স কি বলে ডাক্তাররা কি বলেন গোষ্ঠ খাইতে সাবধান কমিয়ে দেন কমিয়ে দেন এগুলো বারে বলছে মাছের ব্যাপারে এত কমাতে হবে বলেন না অমেগা থ্রি রেখে দেওয়া হয়েছে যেটা মানুষের জন্য সবটাই অনেক উপকারী কোন কোন ক্ষেত্রে কোন কোন অসুখে মাছের মধ্যে কিছু কিছু মাছের ক্ষেত্রে আছে কোনটা খালে অ্যালার্জি হয় ইলিশ মাছ খেলে অ্যালার্জি চলে আসে এটাতে কিছু আছে কিন্তু আপনি ওভারঅল জেনারেলি কম্পেয়ার করলে মাছের মধ্যে ক্ষতির দিকটা অনেক কম উপকারের দিকটা অনেক বেশি এরপরে হচ্ছে আরো আছে কি সমুদ্রে আর কি আছে যে মাছ আছে কি পরিমাণ মাছ আছে পৃথিবীর পরিমান দুই ভাগ জল তিন ভাগের দুই ভাগ জল, এক ভাগ স্থল তাহলে সাগর সমুদ্র মহাসাগর নদ নদীর পরিমাণ তিন ভাগের দুই ভাগ আর এই তিন ভাগের দুই ভাগে কি পরিমাণ মাছ আছে বলেন তো চিন্তা করেন তো জেলেরা এখন এই ইঞ্জিন বোর্ড দিয়ে মাছ ধরতে লঞ্চ দিয়ে বহু চলে যায় যত মিডেলে যায় তত বেশি মাছ পাওয়া যায় এত গভীর গিয়ে মাছ শিকার করে চলে আসা এটা তো একটা বিরাট ফিশিং ইন্ডাস্ট্রি কত লোকের এখানে কাজ কাজকর্ম হচ্ছে কত মিলিয়ন বিলিয়ন পাউন্ডের এর মাছ কেনা বেচা হচ্ছে কি পরিমাণ মানুষের রেজি কাটছে আর কি পরিমান কোথায় গভীর সমুদ্রের মাছ এখানে বসে খাচ্ছি বিলিং গেটে থেকে বসে খানিং বিলিং এর পাশের থেকে জাল দিয়ে ধরছে নাকি থেকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কি বলবেন কোন জায়গা থেকে আটলান্টিক প্যাসিফিক তারপরে মেডিটারিয়ানি কত জায়গার থেকে আসছি এগুলো কোথাকার কোথায় চলে যাচ্ছে পাড়ি দিয়ে এই যে এত নামত আল্লাহ রেখেছেন মাছের মধ্যে এবং এত মানুষকে আল্লাহ পানি মানুষের পক্ষে সম্ভব হয়েছে গভীর সাগরে গিয়ে মাছ ধরে আহরণ করে নিয়ে আসা এটা আমাদের কন্ট্রোলে ব্যবস্থা করে দিয়েছেন এত গভীর পানির থেকেও মাছ উঠানো যায় পাওয়া যায় আর হেলিয়া তান্তাল বা নাহা যত রকমের মণিমুক্তা আছে দামি দামি মনিমুক্তাগুলো গুলো কোথায় সাগরের থেকে সেখানে কি সুন্দর মণিমুক্ত গিয়ে জমতে থাকে আর এগুলোকে আহরণ করার জন্য কিছু লোককে আল্লাহতালা সেই টেকনিক দিয়েছেন তারা এগুলো আহরণ করে পৃথিবীর মধ্যে এত দামি অলঙ্কারের জন্য হেলিয়া যেটা অলংকার বানানোর জন্য ব্যবহৃত হয় তালবাস যেটাকে তোমরা পরিধান কর তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্যে এই সাগরের মতো জায়গায় কত দামি জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি আরো ফায়দা সাগরকে তোমাদের নিয়ন্ত্রণে কিভাবে দেওয়া হয়েছে দেখো ফুল কামাওয়া ফের তোমরা দেখবে যে কিস্তি জাহাজ বোট শিব গুলো সাগরের বুক চিরে চিরে যায় মােরা মানে কত যে গভীর আছে সেখানে উপরে ভেসে মানুষ চলে যায় কত নিরাপত্তার স্বার্থে সাথে এবং আল্লাহতালা এই ব্যবস্থা করে দিয়েছে যে মানুষ এইরকম করে সাগর পাড়ি দিতে সক্ষম হবে সাগর বিজয় করতে পারবে সমুদ্রে জয় করতে পারবে মানুষ এটাও আল্লাহ আমাদের কন্ট্রোলে এনে দিয়েছেন বিধায় পাড়া গিয়েছে সাগর দিয়ে এক থেকে আরেক মহাদেশে যাওয়া যাচ্ছে এক দেশ মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য বিভিন্ন গুডস গুলো বিভিন্ন বিশাল বিশাল সামগ্রী গুলো বিশাল বিশাল শিপের মাধ্যমে আনা নেওয়ার কাজ হচ্ছে বলে তবে তাহ আর আল্লাহ তালার এই যে রেজিকা রাখা হয়েছে তোমরা বাণিজ্যের বহর চালিয়ে আরো বিভিন্ন তরিকায় চাকরি বাকি করে তোমরা কত তরিকায় সাগর থেকে তোমরা ফায়দা পাচ্ছ বাণিজ্য বহর পৃথিবীর ব্যবসা বাণিজ্যের এখন বিরাট অংশ তো সাগরের উপরে দিয়ে আসা যাওয়া করে এক চায়নাই সারা পৃথিবীতে কি পরিমাণ মাল সাপ্লাই দেয় সাগরে চিন্তা করেছেন কোন মহাদেশে চাইনার মাল নেই মার্কেট মার্কেট দখল করে বসে আছে তো এই যে আল্লাহর রিজি কে করার জন্য সাগর একটা বিশাল সোর্স হয়ে গেল এখান দিয়ে কার্গো শিপ পার হয়ে যায় তা না হলে এগুলোকে অন্যভাবে নেওয়া হেভি স্টিল এগুলোকে নেয় যে এগুলাকে আরোপরে ধপ করেই পড়ে যাবে মাথার উপরে আর ট্রেনে ট্রাকে নেওয়া যাবে এক দেশ থেকে আরেক দেশে না হয়ে গেল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সম্ভব হতো না তো এই যে তোমরা আল্লাহর অবারিত কত অবদান তোমাদের প্রতি এই সাগরের মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন বলে আল্লাহ কুমত করুন এই উদ্দেশ্যে যে এইগুলো সব এনজয় করবে ভোগ করবে আর শুধুমাত্র আল্লাহতা প্রকাশ করবে শুক্র হবে না। শুধু পয়সা নিয়ে তুমি অনেক কিছু হয়ে গেলে তোমাকে কে দিল পয়সা তার চিন্তা করা দরকার নেই তোমার বুদ্ধিদি অনেক পয়সা জোগাড় করেছ সমস্ত ক্রেডিট আমি নিজে নিলাম আমার আল্লাহ তালা মেহরবানি করে আমাকে দিলেন তার শুকর আদায় করা তার হুকুমগুলা মেনে চলার কথা চিন্তাও করি না। ও আলকা তিনি কি করেছে পাহাড় গুলোকে নিক্ষেপ করে দিয়েছেন রাওয়াসিয়া যাতে জমিন টিকে থাকে হেলে দুলতে হেলতে দুলতে না থাকে ও সুবোলা ও আন্হারোলা নদীগুলো রাস্তাঘাটের বিভিন্ন লাইন আল্লাহ শিখিয়ে দিয়েছেন প্রায়ই রাস্তাগুলোর একটা ন্যাচারাল সিচুয়েশন আছে তাই না আগের রাস্তাগুলো যে প্রাকৃতিক ভাবে ওইখান দিয়ে রাস্তা হওয়ার মতো ব্যবস্থা অবশ্য আধুনিক যুগে হয়তো বা মানুষ যেখানে রাস্তা হওয়ার মত কোনো করে ফেলতে পারে এটাও টেকনিক আল্লাহ তালা মানুষকে দিয়েছেন লাল্লাহ কিন্তা দুন যাতে করে তোমরা হেদায়েত পাও এতে হলো ফিজিক্যালি রাস্তা চিনতে পারো দেশ থেকে আর দেশে যেতে পারো তরিকা চিনলা আবার আল্লাহ তালাকে চেনার জন্য আল্লাহ কাছ থেকে সেই রাস্তা আর বিভিন্ন এখান থেকে কোন দিকে গেলে ওই দেশ পাওয়া যাবে এই সমস্ত বোঝার চেনার আল্লাহ অনেক সাইন দিয়েছেন প্রাকৃতিক ভাবে আর তারা গুলো কথা আগে এসেছে এগুলো দেখেও তারা রাস্তা চেনে ফেলে আফামাই এখন লো কামাল সৃষ্টি করেছেন আরবুদ হওয়া কি সাজে কেন কেন তোমরা সেগুলোকে মাবুদ বানাও তোমরা কি একটু চিন্তা করো শিক্ষা নিতে চাও না ভাই তা উদ্দ্যায় মাতাল ইন আল্লাহর রহিম আর যদি তোমরা আল্লাহ নিয়ামত গুলোকে গণতে থাকো গণনা করো তোমাদের প্রতি কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন কখনো সেটা শেষ করতে সক্ষম হবে গণেশমা লহিম তো শুকুর যে আদে করো না গণতো না এটাও আল্লাহ অনেক ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ মাফ করে দেন তিনি ক্ষমাশীল এবং তিনি দয়া তা না হলে যদি কেন গুনলানা প্রত্যেকটা আল্লাহ করতেন তাহলে আমরা উত্তর দিতে পারব না তো আল্লাহ বলেন না পারলেও আল্লাহ কাছে মাপ পাবা তুসের রুনা আর আল্লাহ তালা তো সবই জানেন যা তোমরা গোপন করে লুকিয়ে রাখো গোপনে আর যা কিছু তোমরা প্রকাশ কর উভয়টাই আল্লাহ আল্লাহ জানেন। আমাদের আদায় করি কি করি না কি নাশকর হয়ে আছি জবানের উচ্চারণ করি না করি না না অন্তর দিয়ে করি না তাও করি না সবই আল্লাহ তালা জানেন আল্লাহ তালাকে ফাঁকি দেওয়ার কোন উপায় নেই কাজেই আল্লাহকে সামনে প্রকাশ্য ভয় করা গোপনে নাফরবানি করা এটা দিয়ে মানুষ হারতে পারবে না আর যে সমস্ত বিভিন্ন রকমের মূর্তির পূজা করে আল্লাহ ছাড়া করে আল্লাহ ছাড়া এরা কিছুই সৃষ্টি করতে পারে না পারবে না কোনো দিন এবং ওই মত স্বয়ং সৃষ্টি হয়েছে আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্যেরও এবাদত করে আছে না। এগুলাও অনেকের মাবুত চন্দ্র সূর্য তারা গুলো তো এই মাহবুদ গুলো তো তাদেরও সৃষ্টি সৃষ্টিকর্তা রয়েছে তারাও আল্লাহর ইবাদত করেন আল্লাহর হুকুম মানা মাধ্যমে তারাও আল্লাহর করেন। সামাওয়াতে ইসলামা আসমান জমিনে যা কিছু আছেন সব কিছু আল্লাহ তাসবি করেন তাহলে তারা তাকে চন্দ্র সূর্যকে মাহবুদ বানালো আসলে চন্দ্র সূর্য নিজে নিজে অন্য মাবুদের ইবাদত করেন কি করে মানুষ মে মত বানায় পাথরের পাথর দিয়ে মানুষ মূর্তি বানায় এগুলো মিতের মত পাথরের কোন রুহ আছে উত্তর দিতে পারবে উপকার করতে পারবে কোন ফরিয়াদ শুনতে পারবে দোয়া করলে অনেকক্ষণ কোন অ্যাকশন রিয়াকশন দেখাতে পারবে কিছু পারবে না কোনদিনা কখন আল্লাহ উঠাবেন যে সমস্ত মাহবুদের ইবাদত করা হয় ওগুলোকে আল্লাহ তালা হাসের ময়দানে উঠাবেন যারা পাথরের ইবাদত করছে পাথর মাহবুদ গুলোকে করবেন কেন এই যে পূজা করেছিল তাকে সব পাথরকে একসঙ্গে জাহান নামে দিবেন আল্লাহ যে মা পূজা করেছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই মাহ বিপদে কি করলাম কি এই কথা দেখানোর জন্য মানুষকে আরো কষ্ট দেওয়া জন্য মানুষের তুমি কি অন্যায় করেছে তার মজা দেখো তো আল্লাহ আল্লাহতালা বলছেন এগুলো সব বাদ দাও হে মানুষ ঈশ্বরীকে বাদ দিয়ে তাহিদের দিকে আসমাহ তোমাদের মাহুদ তো একজন যারা আখেরাতে প্রতি বিশ্বাস করে না তাদের অন্তর মুনকেরা তাদের অন্তরগুলো গুলো মানে খারাপ কোন তরিকায় চলে গিয়েছে এগুলা কোন একটা অন্যায় পথে চলে গেল এদের অন্তরটা বক্র এদের অন্তরটা মারুফ না এই অন্তর তাদের পচনশীল অন্তর এগুলো অহম মুস্তাক বেরুন এই অন্তরওয়ালা লোকগুলো তাকাব্বর করে কিসের আল্লাহর ইবাদত করব। অমর রহমান রহমান কি জিনিস করেছে। তারা বেআর করে আল্লা করতে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা অনেক শক্তির অধিকারী মহাশক্তিশালী পাওয়ার যারা মনে করে নিজেকে তারা মনে করে অনেক বড় তাকব্বর অহংকার নিয়ে আছে। তারাই পৃথিবীর বর্তমান সবচেয়ে বলিষ্ঠ শক্তি পৃথিবীকে তারাই নেতৃত্ব দিচ্ছে আশর রাষ্ট্রগুলো তাদের কাছে জিম্মি হয়ে আছে বড় বড় রাষ্ট্রগুলো তাদের প্রেসিডেন্ট গুলো আছেন রাষ্ট্র নায়ক গুলো আছেন প্রধানমন্ত্রী গুলো আছেন তাদের অনেক তাকাব্য কারণ তারা বিশাল শক্তিশালী দেশের মালিক হয়ে বসেছেন লা কোন সন্দেহ নেই একেবারে হক কথা হচ্ছে এই যে আল্লাহ তালা সব জানেন যা কিছু তারা গোপনে করে আর যা কিছু প্রকাশ্য করেস্তাক যারা এরকম অহংকার গর্বকারী তাদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না পছন্দ না করলে আল্লাহ তালা ঘৃণার পাত্র তারা আল্লাহ তালা গোসার পাত্র তারা রাগের পাত্র তারা যখন তাদেরকে বলা হয় যে তোমাদের করেছে আহ তাদেরকে কেউ জিজ্ঞেস করলে কি নাজিল হয়েছিল আজকে অমুক শুনল না অমুক আয়াতিল হয়েছে সুরা নাজিল হয়েছে ইত্যাদি এদিকে তাদেরকে ডাকা হয় কি শুনবে এগুলো কি নাজিল হলো না হলো এগুলো তো সব লোকদের বিভিন্ন কি হয়েছে ইত্যাদি এগুলো তো ওই সমস্ত কেসা কাহিনী মাত্র আর কি আছে এর মধ্যে আহামরি কি আছে তারা এগুলোকে কোন গুরুত্ব দিয়ে চিন্তা করেই না জানার চেষ্টা করে না এই মুহাম্মদ নিজে বা কারো সাহায্য নিয়ে কিছু একটা রচনা করে বলে আল্লাহর কাছ নাজিল হয়েছে এগুলো বিভিন্ন কল্প মাত্র এই কথা বলার কারণে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা এইরকম করে যে রিয়াকশন দেখালো অথবা বর্জন করলো এই ইসলামের আওয়াজ কে কবুল করতে কোরআনের আহ্বানকে সারা দিতে এবং অনেকেই তারা আরো কনফিউজ করলো শুধু একলাই নিজেরাই ইসলাম থেকে দূরে থাকে না আসে তার জন্য কি করে বিভিন্ন কল্পকাহিনী আবিষ্কার করে ইসলামের বিরুদ্ধে প্রশ্নপোত জন হয়ে যায় মানুষ যেন ইসলামের কাছে না আসে কেয়ামতের দিন তাদের নিজেদের ইসলামকে প্রত্যাখ্যান করার কারণে এছাড়াও আর আরো অনেক লোকের গুণা নিয়ে উঠবে যাদেরকে তারা না জেনে অন্যায়ভাবে। বিভ্রান্ত করার চেষ্টা করেছে মিডিয়া দিয়ে দিয়ে সারা দিন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কল্প কাহিনী আবিষ্কার করে কলঙ্ক লেপন করার চেষ্টা করে বিভিন্ন দেশের মানুষগুলোকে ইসলাম থেকে দূরে রাখার জন্য যেভাবে দৈনন্দিন প্রচার প্রপাগান্ডায় তারা লিপ্ত ছিল এই কারণে যত মানুষ ইসলাম থেকে দূরে থেকে ছিল তাদের প্রপাকাণ্ডের কারণে তা না হলে অনেক মানুষই ইসলাম ব্যাপারে পজিটিভ থাকতো এবং এক পর্যায়ে ইসলাম কবুল করত এই কাজটা হতে পারেনি মিডিয়া প্রপাকাণ্ডার কারণে এই মিডিয়াওয়ালা এবং এই যে শক্তি মিডিয়াকে ব্যবহার করে ইসলামকে ঠেকানোর জন্য এবং এর মাধ্যমে যত লোককে তারা ঠেকিয়ে ফেলেছে আর ইসলামের কাছে আসতে পারেনি এই লোকগুলোর গুণা নিজেরা তো তারা নিয়ে উঠবে এদের গুনার সম আবার যারা এই প্রচার প্রভাকাণ্ডার কাজে ব্যবহার করেছে ওদের কাঁদে সম যাবে আল্লাহরুন কত খারাপ একটি বিভিন্ন রকমের গুনার বোঝা তারা মাথায় করে উঠতে হবে তাহলে মুসলিম দেশে হোক অসুখিম নাম যারা যারা ইসলামের ব্যাপারে সারাদিন বিভিন্ন কাহিনী সাজায় লেখালেখি করে বিভিন্ন বুদ্ধিজীবীরা নাস্তিকগণ ইসলামকে কোনো রকমই বরদাস্ত করতে পারে না বিভিন্ন কাহিনী লেখে লেখে তারা প্রশ্নবোধক করে দেয় এবং অন্যদেরকে বিভ্রান্ত করে এই যে একটু আগে বললাম যে ব্যাগ হয়েছে সৃষ্টি সৃষ্টিকর্তা কেউ নাই এই এরকম করে মানুষকে আল্লাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য যারা তত্ত্ব পড়িয়েছে এগুলোর আলোকে যারা লেখালেখি করে যারা মিডিয়ায় কাজ করে মানুষকে এই ছাম থেকে দূরে সরায় যত মানুষকে সরালো সবার সম পরিমাণ গুণা তাদের কাঁধে যোগ হচ্ছে এটা নিয়ে তারা কে আমাদের দিন উঠবে যারাই এরকম খুব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রপাকান করেছে। মানুষ মানুষকে শান্তি সরিয়ে নিয়ে জন্য রাত দিন কাজ করেছে এদের বিপদ কেমন ঘটেছিল আগের জামানায় পরবর্তী পর্যায়ে কিভাবে ঘটবে সেই কথা আল্লাহ তালা এখন বলছে কাদমা মিন আল্লাহ বর্তমান জামানায় যারা নবী করি ইম সাল্লা সবকে বলা হচ্ছিল তখন আমরা যখন পড়ি আমাদের জমানা যারা ইসলামের দুশ্মন তাদেরকে বলা হচ্ছে যে এদের আগে যুগ যুগ ধরে যারাই ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ কি করেছেন যে আল্লাহ তাদের একটা ঘরের দুর্গের অনেক মজবুত কি থাকে ফাউন্ডেশন থাকে পিলার থাকে ভিত্তি থাকে কোন এক সময় যদি একটা মজবুত দুর্গের পিলার গুলো সব উঠিয়ে ফেলানো হয় এমন কোন শক্তিশালী কিছু দিয়ে পিলারগুলোকে বা ফাউন্ডেশন মাটি থেকে উঠিয়ে ফেলে কি হবে উপরে কি আছে ছাদ আসে পিলার যদি ফেলেন হবে করে পড়ে যাবে আল্লাহ দিলেন। যারা যুগে যুগে এইরকম ইসলামের দুশ্মনী করেছে তাদের ঘরগুলো তাদের প্রাসাদগুলো তাদের দুর্গগুলোর ওয়াল ফাউন্ডেশন আল্লাহ একসময় ধপ করে সরিয়ে নিয়েছেন আর এই বিশাল দুর্গের প্রাসাদের সাদ তাদের মাথার উপরে পড়েছে তারা স্মাস্ট হয়ে গেছে তাদের মাথায় ধসে পড়েছে হঠাৎ করে এমন জায়গা থেকে আজাব আসলো তারা চিন্তাই করতে পারেনি কেমনি চিন্তা করবি ফেরাউন গিয়েছে কাকে ধরবে মুসল আসামকে ধরবে তাকে ধরে শেষ করবে আজকে বনীসাই সবাইকে আজকে কচ্চু কাটা করবে সে গেছে এই সমাজ করতে এখন ধরা পড়লো কে নিজে এমন ধরা পড়লো সে একটু চিন্তা করেছিল তাদের উপরে আদাব এসেছে মিন হাইসুল্লাহ ইয়সরুন তারা ত্যারই পায়নি চিন্তাও করতে কোন কোনখান থেকে আদাবটা চলে আসল হঠাৎ করে দুনিয়াতে তারা এরকম বিভিন্ন সময় নামরুদ ফিরাউন হামান কারুন কমি আদ কমিউ সামুদ এইভাবে অভিশপ হয়েছে দুনিয়ার মধ্যে তো দুনিয়া তো আল্লাহ শেষ করে দিলেন এখন বাকি থাকলো কোথায় আখেরাতে কি হবে তুম তুষা আর কে আমাদের দিন আল্লাহ তারা তাদেরকে অপমানিত করবেন হিমিলেট করবেন এখন তাদের অনেক হাই পজিশন আছে তারা এখন কেউ শাসক গোষ্ঠী কেউ বিশাল ভবনের মালিক টাকা পয়সা নামি দামি অনেক ভদ্র অনেক বড় বড় বড় লোকগুলো কত রকমের শান শকত নিয়ে চলে কে আমাদের দিন আল্লাহ তার ইখজিহিম। তাদেরকে অপমানিত করবেন আর বলবেন আইনা তোমাদের শরিক কই আমার সঙ্গে যাদের শরিক বানিয়ে নিয়েছিল কই তারা এখন যাদের জন্যে তোমরা অনেক কষ্ট করেছিলে তোমাদের সেরেকের এই আকিদাকি ধরে রাখার জন্যে রেকের যে স্তম্ভগুলো আছে সিম্বল আছে মাবুদগুলো আছে এগুলাকে ঠিক মতো পাহারা দেওয়া এগুলার তত্ত্বাবধান করা এগুলার টেকিং কেয়ার করা এগুলো সব তোমরা করেছ এক এক মন্দিরে গেলে কি পরিমান জাঁকজমকের সাথে রাখা আছে এবং সেগুলাকে মূর্তিগুলোকে গুলাকে কত রকমের কায়দা করে পাহারা দেওয়া হচ্ছে এবং এগুলা আহ মেনটেন করার ব্যবস্থা করা হচ্ছে এবং কেউ যদি মন্দিরকে এবং মন্দিরের আদর্শের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদেরকে মোকাবিলা করার জন্য তারা দান প্রাণ দিয়ে খাটবে এই যে এইভাবে মূর্তিকে তোমরা ডিফেন্ড করেছিলে ওরা এখন কই আই না কোথায় গিয়ে ছড়া। তোমাদের সাহায্য আসবে না আজকে আল্লাহ তালা শাস্তি দেনা জিজ্ঞেস করেন যে তোমাদের মূর্তিগুলো কই আসবে না হেল্প করতে অপমান করার জন্যে সত্যিকার জ্ঞানী সত্যিকার জ্ঞানী হচ্ছে এলিমালোকগণ দীনদাল লোকগন তারা কোরআন হাদির দিনের আলিম শিখে তারা বলবে তারা নাজাদ পেয়ে গেলে এই সমস্ত লোকগুলো তারা বলবে ইন্দাল খেজিয়াল ইয় আজকে সবচেয়ে বড় অপমান হচ্ছে আলাল কাজনক আজাব ঢেলে দিবেন আল্লাহ এইভাবে তাদেরকে ধরিয়ে দিবেন অপমান করবেন সবার সামনে তারা ধরা পড়বে একটা হাদিস এসেছে যারা বিশ্বাসঘাতকতার কাজ করতো বিশ্বাস ভঙ্গের কাজ করত আত্মসাত করত মানুষকে যারা ধোকা দিয়ে প্রলোভনে ফেলে দিয়ে মানুষের সর্বনাশ করত এই জাতীয় লোকগুলোকে কেমন দিন তাদের পেছনের উপরে একটা বড় ফ্লাগ দিয়ে লিখে দেওয়া হবে এইটা ওই ধরনের ভয়ানক ধোকাবাদের কাজ করেছিল প্রতারণার কাজ করেছিল আত্মসাত করেছিল যাতে সবার সামনে এসে যাহা আগুন খাবে আর যাবে ঢুকবে আর মরবি আর জ্বলবে আর সবাই দেখবে সেটা ওই আত্মসাতের গুনার কারণে তার এই অবস্থা হচ্ছে এটাকে আল্লাহ তালা অপমানে শাস্তি দেবে তাকে মার করে রাখা আছে তার পরিচয়টা কি গুণা করেছে লিখে দেওয়া আছে সবাই যখন ওপেনলি দেখবে তখন তার কাছে খুবই খারাপ লাগবে হিমিল মনে হবে তখন অনেক ওই সমস্ত কাফের গন যাদেরকে ফেরস আসবে আসবেন দুনিয়াতে তাদের জান কবজা করতে ওই কি অবস্থা হবে তাদের আল্লাহ দু অবস্থায় নিজেদের পাঠাবেন ফেরস তারা তাদেরকে যখন ধরবে পাকরাও করবে কই তোমাদের আর এখন কোন শক্তি আছে বল দেখি আসতে মা কুন না আমলিন তারা তখন আত্ম আত্মসমর্পণ করবে এবং বলবে যে আপনারা যা বলেন তা করতে রাজি আছি কিছু বলেন তাই করব। আল্লাহর কোন হুকুম দিলে এখন আর কোন অসুবিধা নেই আমাদের মাধ্যমে তখন একদম সোজা হয়ে যাবে আমাদের দেশে কি বলে সোজা তো হবি না এখন মন লেগিয়ে সোজা হবে তাদের এই অবস্থা হবে তখন বলবে যে আমরা এভরিথিং মানতে রাজি আছি এখন আল্লাহ খালি হুকুম দিবেন আপনারা বলেন আল্লাহ কি করতে হবে খালি বলেন এখন সব করতে আছি। আর বলবে কি মিসু এই আমরা করি না লোকেরা করাইছে আমাকে অমুকে ফুসলি এসে সে তার কারণে করেছি আমি করিটরি নাই খালি ফাঁকি দিয়ে বা তার মিথ্যা বলে পার হওয়া যায় তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে বা ফ্রেস তারা জবাব দিবেন বেলা ইন্মা তালা সব জানেন যা কিছু তোমরা করে যাচ্ছিলে তোমাদের কর্মকান্ড কর্ম তৎপরতা সম্পর্কে আল্লাহ তালা একান্তই হ্যাঁ অবগত আছেন সব জানা আছে তোমরা কোন এখন এত সুন্দর একেবারে সুবিধাব হয়ে যেতে চাও একদম সোজা হয়ে যেতে চাও এখন তো শোধা হওয়ার ফেলেছাকা শুরু হওয়ার আগ পর্যন্ত মৃত্যু যখন চলে আসে সাকারাতের সাইন চলে আসলো এরপরে অমুককে দেখে এনে তা করিয়ে দেন এই তা আল্লাহর কাছে আর কবুল হওয়ার টাইম পার হয়ে গেছে আর কবুল হবে না ইহা তখন কত তাবা করতে চাবি আল্লাহ আর কবুল করবেন না এখন তবাক করবো না অবাক করবে মানুষের তত কল্যাণ শেষ মুহূর্তে মহ দেখলে সবাই তো করতে চাইবে নোকার মুমিন মুসলিম ফাঁসে হ্যাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তবা করতে চাইবে কিন্তু আল্লাহ তালা তবা বন্ধ করে দিবেন তখন আর চান্স নেওয়ার সুযোগ নেই কাজে এখন তোমরা বিভিন্ন ওজর খাহি না করে আর মফত নাচে এখন সব সুযোগ শেষ করে ফেলেছ এখন তোমাদেরকে প্রবেশ করতে হবে জাহান নামে এবং সেখানে চিরদিন থাকার ফয়সলা করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। শুধু গিয়ে কয়েকদিন পরে সাড়া পাবে তাও না যারা তাকব্য করেছে কত খারাপ ঠিকানা তাদের জন্যে যারা তাওহিদ কে মানে না আল্লাহর এক আল্লাহকে মানে না মাথা নত করে না করে না নামাজ পড়ে না আল্লাহ তাদেরকে মুস্তাকব বলেছেন মোতাকাব্যের বলেছেন তারা গর্ব অহংকারী লিপ্ত আছেন বলে মনেছেন করেছেন কারণ গর্ব অহংকার আছে বিদায় আল্লাহর কাছে মাথা নত করে না রুকু করে না সাজা করে কাজেই যারা এরকম নামাজ পড়লো না আল্লাহর কাছে আসলো না আল্লাহ তাদের সবাইকে কি বলেছেন অহংকারী বলেছেন গর্ব অহংকারী লিপ্ত আছে এই কথাই বলেছেন যারা মুতি হয়েছেন তাদেরকে যখন বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন তারা ওদের মতো উত্তর বলে না আসা কাহিনী আল্লাহ করেছেন অনেক মূল্যবান সম্পদ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আহির মাধ্যমে এটাকে তালা হেভিলি অ্যাপ্রিসিয়েট করে এইরকম লোকদের জন্যে লিল আহসানি দুনিয়া হাসানা যারা দুনিয়ার মধ্যে সুন্দর করে নিকামল করে গিয়েছে আল্লাহ তালা তাদের জন্য অনেক হাসানাত রেখেছেন অনেক সুন্দর সুন্দর পুরস্কার প্রতিদান সাজিয়ে রেখেছেন দারুল আর আখেরাতের ঘর আখরাতের ঠিকানা কত যে ভালো ওলান্তাকি মুিদের ঠিকানা জানা যে কত উত্তম কিছু আল্লাহ তালা বলেছেন আগামী সপ্তাহে আমরা শুনবো যে আল্লাহ তালার জান্নাতিদের মেহমানদারি কেমন ভাবে হবে কিভাবে তাদেরকে ওয়েলকাম কাম করা হবে সে খবর আল্লাহ তালা দেবেন ইনশাল